এবং রাসুল উল্লাও মানে তো জান্নাতের বাগান রওজা মানে কি বাগান আও আর নবীল বলেছেন রৌজা তো জান্নাতের বাগান কোন জায়গাটিকে বলেছেন কবরকে বলেছে না কবর থেকে নিয়ে শুরু করে আর কবর বলেন আরো একটি মজার কথা শোনেন না কবর বলেছেন জানা জান্নাতের বাগান সমূহের একটি বাগান অর্থাৎ জান্নাতের এক অংশ জান্নাতের অংশ কি অর্থে ভাষ্যকারগণ অনেক কথায় বলেছেন কেউ বলেছেন যে এটি একটি জান্নাতের অংশ ছিল এটি একটি যেটিকে দুনিয়া নিয়ে আসার পরে জান্নাতের গুনাবলী ছিনে নেওয়া হয়েছে কারণ জান্নাতের সামান্যের বৈশিষ্ট্য থেকে যায়নি তারা বলছেন যে তা এই বৈশিষ্ট্যটা ছিনিয়ে যেমন হাজিরা আসবাদে পাথর সম্পর্ক বলা হচ্ছে আর কেউ বলেছেন না এই অর্থ না বাহ্যিক অর্থ না এর অর্থ হচ্ছে একটু আভ্যন্তরীণ ডিভে যেতে হবে তা হচ্ছে যে এই জায়গায় এবাদত বন্দিগি করলে জাননাতে পৌঁছা যাবে মা আয়সার ঘর বেটি আর এই মেম্বারের মাঝের জায়গাটুকু জান্নাতের একটা অংশ হবে জান্নাতের বাগানের আল্লাহ আলম বড় বড় হলো মাইকামরা যারা এই হাদিসে ভাষ্য লিখেছেন তারা এইগুলি কথা লিখেছেন তো তার মধ্যে এতটুকু বোঝা যায় যে এই জায়গায় নামাজ পড়লে জান্নাতে যাওয়া সহজ হয়ে জান্নাতে যাওয়া সহজ হয়ে উঠবে দ্বিতীয় অর্থে যেটি বললাম এটি অধিকাংশ আলমদের মত তো নাবিসাম রাওজা বা কবর বলেননি মা বাড়ি ঘর বলেছেন কারণ নাবিস আসলাম এই হাদিসটি বলেছেন ইনতেকালের পরে না ইন্টেকালের পূর্বে বেঁচে থাকা কালীন তাই না তাহলে বেঁচে থাকা কালীন মা বাইনা কাবুর বলবেন বুঝতে পারছেন যুক্তি না বুঝছেন না এখানে আলোচনা একটু ভালো করে অন্য মানুষকে এই হাদিসটি বলেছেন তখন পর্যন্ত তার কবর হয়েছিল না তিনি জানছিলেন যে আমার এখানে কবর হবে কখনো না যেহেতু তিনি আলিমুল গাইব ছিলেন না আর আমাদের কাছে কোনো দলিল নেই করান হাদিসে যে নবিশালাম জানছিলেন যে তার কবর হবে যদি তাই হতো সাহাবাহিকরমদেরকে বলে দিতেন কিন্তু না সাহবাইকরামদের এই নিয়েছে তার ইন্তকাল করেছে কোথায় দফন করা হবে এই ইতলাপ হয়েছে যে যে কোন নাবির যেখানে ইন্তেকাল হয় সেখানেই দাফন করতে হয় তাহলে এ কথা তো তার জানা ছিল না যে কোনখানে ইন্তেকাল হবে কারণ সুরের লোক মানে আল্লাহ বলেছেন যে কোন ব্যক্তি জানা পৃথিবীর যে বেআই আরদিন দিন তামত কোন জমিনে তার ইন্তেকাল হবে অমা তাদের নাম কেউ জানে না একটি অংশ বা জান্নাতের বাগান রওদা রাওজা এইটুকু কি বলা হয় কিন্তু আমাদের বিদাতি বক্তাদের অবস্থা যে নবীর কবর কে বলতে হবে আর পীরদের কবরকে মাজার বলতে হবে আর মিসকিনদের সাধারণ মুসলমানদের কবরকে কি বলতে হবে বা কি আলেম ও যদি পীর না হইতে পারে তাহলে তার কবরকে কবরই বলতে হবে নবীর বিদাত শিখেছে বিদাতিরা কোন পার্থক্য নাই নবী কারিমিসের এতেকাল সম্পর্কে একটি আলোচনা এর আগে করেছিলাম তাতে মা এসিয়ান এবং আরো কয়েকজন সাহাবিক রামের হাদিস উল্লেখ করেছি যে তারা কবর মোবারক বলতেন না তারা আমরা কবর মোবারকর মোবারক কোন একটি হাদিস পাবেন না রাওজা তো দূরের কথা কিন্তু বিদাতিরা কবর মোবারক যদি আমরা না বলি এরা বেআবির শেষ আছে আরে রাওজা তো বললো না বললো না কবরের সাথে মোবারকটাও লাগাচ্ছে না বুঝতে পারছেন বিদাতীদের অবস্থা তাদেরকে ভয় করে যে হব কথা গোপন করবো যেহেতু আছেন সেখানেও তাও মুবারক সেই জন্য বললে বলা যেতে পারে এটি হচ্ছে আহ পুরান অনুসারে ওলামাদের মত তো জান্নাতের অংশ বা জান্নাতের বাগানের একটি অংশ হচ্ছে নবী ঘর আর নিষেধ করেছেন নামাজ হবে না কবর ওপরে নামাজ হবে না যে ঘরে কবর থাকবে সেখানেও নামাজ হবে না কবর সামনে করেও নামাজ হবে না নামাজি হবে না এর লক্ষণ জানা আছে কোন জায়গায় রিয়াজুল জানা বা জান্নাতের অংশ বাগানের অংশ হ্যাঁ दा कार्पेट सदार ओपर नक्शा जे कार्पेट रही है बाकी गोटा मुस्जिद नबी की लाल कार्पेट रही है